মানবতার সমাধান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 সমস্ত মাল ভক্ষণ করা যায় যেহেতু আল্লাহর ভাগ বন্টনে হস্তক্ষেপ করা হয় এই আল্লাহ আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন তোমাদের জন্য লিখে হয়েছিল হিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে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 কোরআনের কোনো অংশ হাদিস দ্বারা উইল করা যাবে না আত্মীয়র জন্য করা যাবে যে এটা হচ্ছে মোত্তাহিনের অধিকার এরপরে যদি কোন ওসিয়তকারীর কাছ থেকে কোনো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 তাতে কারচুপি করা যাবে না তাতে কাঁচাঁট করা যাবে না তাতে কোনো নকল বা অন্য কিছু করে একজনের ওসিয়া আর একজনের ঘাড়ে একজনের অধিকার একজনের ঘরে দিয়ে এরকম করা যাবে না তাহলে সে হবে পাপাচারি গোনাহার এটা হলো আমাদের কোরআনের বিধান মহানবী সাল আলী আসাল্লাম অতিরিক্ত নির্দেশ দিয়ে বলেছেন আদিলু যদি তোমরা সন্তানদের জন্য কিছু দিতে চাও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 কিন্তু আপনি বলবেন আমি তাকে বঞ্চিত করব আমি তাকে মানে ত্যাজ্যপুত্র করব ত্যাজ্যপুত্র বলে না ত্যাজ্যপুত্র করা মানে সে আমার পুত্র নয় সে আমার বিদ্রোহী সে আমার ঘর ছেড়ে অন্যায়ভাবে এই কাজ করেছে সে বিদ্রোহিনী সে বিবাহ করেছে সে সেভাবে অন্যায়ভাবে বিয়ে করেছে তার সঙ্গে আমার সম্পর্ক নেই আমি তাকে ত্যায্যকন্যা করলাম আমি তাকে সম্পত্তির ভাগ দেবো না এমন অধিকার নেই প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি ইনশাল্লাহ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 पालक नाम जिन्ह सृष्टि मान पढ़ सारा दुनिया मानस के, पो। के, के करते चिंता ग देखान छाय परी अनुषान पीट टी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 দুই জায়গাতেই আল্লাহ করে দাও মৃত ব্যক্তির ঋণ আছে ঋণ পরিশোধ করে দাও ওসিয়ত করে গেছে ওসিয়ত মসজিদে এক বিকে দিও কি মাদ্রাসায় এক বিঘে দিও বলে গেছে সেই ওসিয়ত করা সম্পত্তি আগে বের করে নাও তারপর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 সরকারি মাল হলেও সরকারি নয় সরকারের মাল তখন সেই সরকারের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আপনি ভক্ষণ করতে পারেন না এতিমখানার মাল মসজিদের মাল হাসপাতাল বা অন্যান্য এক ওয়াকফের সম্পত্তি আছে কোনোভাবেই কেউ তা ভক্ষণ করতে পারে না তেমনি পরের হক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 আর যার উপরে দাবি করা হচ্ছে প্রতিবাদী সে বলছে না এই মাল আমার তখন হাকিম বা বিচারক হলপ ছাড়া আর কিছুই নেই সাক্ষী নেই সবুজ নেই কিছু নেই যে অস্বীকার করবে তাকে তুমি হলপ করে বলো এই মাল আমার যখন হলপ করে বলবে এই মাল আমার তখন হাকিম সেই মাল তার নামে যদিও এ মিথ্যা কসম খেয়েছে উপায় নেই কারণ হাকিম তো জানেন না যে মিথ্যা কসম খেয়েছে আল্লাহ জানে আল্লাহ যেহেতু জানেন আল্লাহ তালা বিচার করবেন কেমতের দিনে এই বিচার কি শেষ বিচার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 আর যদি কোন দাদা অন্য ওয়ারেসদেরকে বঞ্চিত করে নাতি নামে সব লিখে দেয় পাচ্ছেন। হকদারের হক নষ্ট করা আল্লাহর বিধানে আল্লাহ করা আল্লাহ বললেন এর জন্য এত এর জন্য এত এর জন্য দুয়ানা এর জন্য ছয় না বা এর জন্য না বলে দেওয়া হয়েছে আল্লাহ বলে দিয়েছেন এর জন্য অর্ধেক এর জন্য একের তিন এর জন্য একের চার আল্লা তালার হিসাব বলে দেওয়া হয়েছে আর আপনি সেটাকে উল্টে দিয়ে বললেন আল্লাহ তোমার হিসাবে গোলমাল আছে